দৌড়দ তো একেবারে নির্বেজাল একশো পার্সেন্ট খাটি দরুদ শহীদ আল বুখারি শহীদ মুসলিম সহ সকল শহীদ হাদিজের গ্রন্থে অসংখ্য এই দরুটি এসেছে নবী জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা করেছেন রসুলাম আমরা তো তাহাহুদের মধ্যে সালাম পড়ে থাকি তাাহুদের মধ্যে তো সালাম আমরা শিখে ফেলেছি তাহলে সালামকে বসে দিতে হয় না দাঁড়ায় দিতে হয় তা আমাদের দেশে দাঁড়াইতে হয় কেনা তাহলে তো আত্মাই তো আত্মাইয়া তো বসে পড়া যাবে না কারণ আপনি আত্মাইয়ের তোর মধ্যে রাসুলকে সালাম দিচ্ছেন না সেটা বসে বসে দিচ্ছেন আপনি সালাম দিচ্ছেন সেখানে যদি দাঁড়ানোই দরকার হয় তাহলে তো বসে পড়া যাবে না তারা সে আমরা আপনার উপরে দরদ কিভাবে পেশ করব। সলাটটা কিভাবে পেশ করব। আল্লাহ রসুল সাল্লাম শিক্ষা দিলেন তোমরা বলো আল্লাহ সাল মোহাম্মদ উল আলি মোহাম্মদ কমা ই বরাহিমালা আলি বরাহিম ইন্ন কাহমি দুজী আল্লাহ বারিক মোহাম্মদ আলি মোহাম্মদ কম বারক তা ইবরিম আলি বরাহিম ইন্ন কহমি দুজী এই জন্য পৃথিবী সকল মাঝ হবে সলাতের ভিতরে এই দরুটটাই শূন্য একেবারে হানাপি মাঝাব শাহি মাজহাব মালিকী মাঝাব হাম্বলি তারপর তারপরে ইমামাওয়জাই মাঝহাব ইবনে হাজমের মাঝাব তারপর সুপিয়ান সাউরের মাঝাব সকল মাঝাবে এই দরুদটাই শূন্য কারণ এটার মধ্যে কোনো ভেজাল নাই নির্ভেজাল সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এখানে কথা হলো দরুদ কি এস্তেমাই আবাদত না এনফেরাদি আবাদত একক আবাদত নাকি জামাতবদ্ধ প্রথমে তিন ডাকাত পড়লাম কিভাবে জামাতে পরের দুই রাকাত পড়লাম এখন যদি বলি যে আজকে তাপসি শুনতে আসতেন সবাই অনেক আশা ভরসা নিয়ে আসছেন। কিছু তাপসেন ওই দুই জামাতে পড়ি অসুবিধা হবে বা হাতিসে যেটা আসছে সাতাশ গুণ বেশি স্বভাব হবে পঁচিশ গুণ বেশি স্বভাব হবে তাহলে ওই দুই রেখা জামাতে পড়লে স্বভাবের পরিবর্তে গুণা হবে ভালো কাজ করলেন জামাতে পড়ছেন বেশি স্বভাবের জন্য কিন্তু স্পজিলত না হয়ে গুনা হয়ে যাবে আর প্রথম তিন রেখাত যদি বলেন যে না সারা জীবন তো তিন রেখা জামাতে পড়ে আজকে আপনারা তিন রেখাত একা একা পড়েন পরের দু রেখা আমরা জামাতে পড়বো প্রথম তিন রেখাত যদি একা একা পড়েন তাহলে কি স্বাভাবিক বেশি হবে না কম হবে গুণা অর্থাৎ ইসলামের যেই আবাদত জামাতি আবাদত সেটাকে জামাতবদ্ধ করতে হবে যেটা সেটাকে এক করতে হবে দরুদ হলো এটা সম্মিলিত হয়ে একসাথে দরুদ পড়ছেন এই রকম নজির কোন জালহাদিসে আসেন তাহলে আমরা যখন আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহমদ পড়ি তখন আপনারাও দেখি পড়া শুরু করেন এটা তো সুন্নতের আলোকে সুন্নতের মোড়কে বেদাত মানে উপরের মোড়ক হইল কিন্তু আসলে কাজটা হয়ে যাচ্ছে এটা আমরা অনেকবার বলছি বলার পরে দুই একবার বন্ধ থাকে এরপর আবার চালু হয়ে যায় দেখেন বেদাত কত শক্তিশালী একবার বলার পরে দুই বার তিন মনে থাকে এরপরে শয়তান কিন্তু আবার ভুলে দেয় বলে আবার এখন দেখা যায় ঠিক আগের মতো আমরা যখন সবাই জোরে জোরে পড়তে থাকে এই এজন্য খেয়াল রাখতে হবে যে আমি যখন পড়বো আল্লাহ আলা মুহম্মদ তখন আপনারা চুপে পড়বেন মনে মনে পড়বেন এটা আওয়াজ করে সম্মিলিতভাবে ভাবে যাবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে